হ্যামলিনের পাইড পাইপার বহুকাল আগে ছিল এক ছোট্ট শহর যার নাম ছিল হ্যামলিন আর এই শহরটি অবস্থিত ছিল জার্মানির এক নদীর তীরে খুবই শান্ত এবং নিরিবিলি শহর ছিল কিন্তু প্রায় পঞ্চাশ বছর আগে ওখানে বসবাসকারী মানুষ এই শহরকে নোংরা এবং অপরিষ্কার করে ফেলে তারা বাড়ির বাইরে রাস্তার ওপরেই বাড়ির নোংরা ফেলতে শুরু করে এবং যেখানে যায় সেখানেই এমনকি শহরের মেয়রও ব্যাপারটাকে অদেখা করেন তার ফলে শহর পুরো ইঁদুরে ভরে যায় হ্যামলিনের লোকেরা खानो मेरा बासा बनाते जूतर मध्य ए टूपिर भेतरे एमरा मिटिंगूमे पहुंचे जित ची आवाजे बिरत कर নগরবাসী সাহায্যের জন্য দৌড়ে যায় মেয়রের হাত থেকে বাঁচাও আমরা চাই আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন না হলে আমরা আপনার কথা শুনবো আমরা একটা মিটিং ডাকবো এর সমাধান বের করার জন্য সময় কথা সন্তুষ্ট হয়ে যায়। মেয়র কাউন্সিলের সঙ্গে মিটিংয়ে বসে তারপর ঘণ্টার পর ঘণ্টা আলোচনা এবং তর্ক বিতর্কের পরেও ওরা এই সমস্যার কোন সমাধান বের করতে পারে না আচমকা দরজা এক টোকার আওয়াজ শোনা যায় ভেতরে এসো একজন ভদ্রলোক ভেতরে ঢুকে আসে একেবারে অদ্ভুত এক ব্যক্তি যাকে আগে কোনোদিনও কেউ দেখেনি সে একটা অদ্ভুত দেখতে লম্বা কোট পরেছিল যার অর্ধেকটা ছিল লাল আর অর্ধেকটা ছিল হলুদ রঙের সে ছিল খুবই রোগা এবং লম্বা ওর আঙুলগুলো এমনই এক নাগারে চলছিল যেন পাইপের উপর হাত বোলাচ্ছিল তুমি কি সার্কাস থেকে পালিয়ে এসেছো। গোটা হল ভর্তি লোক এই কথা শুনে হাসতে শুরু করে মানুষ আমায় পাইট পাইপার বলে ডাকে আমার মধ্যে এক ক্ষমতা আছে যার সাহায্যে আমি পৃথিবীর সব প্রাণীদের ডেকে আনতে পারি যে কোনো প্রাণী যে গা বে উঠে সাঁতরে বেড়ায় উড়ে হেঁটে বা দৌড়ে প্রাণীদের উপর জাদু কাজে লাগাই যারা ক্ষতিকারক যেমন মূল ব্যাং গোসাপ বিষাক্ত সাপ আর ইঁদুর ইঁদুর তুমি ইঁদুরদের ডাকতে পারবে কিন্তু তোমায় বিশ্বাস করি কি করে আমি আফ্রিকার শহরের মানুষদের বাঁচিয়েছি বিশাল বড় বড় ডাঁশ মশার উপদ্রব থেকে এশিয়ার শহর আমি মানুষদের বাঁচিয়েছি ভ্যাম্পায়ার বাদুরের হাত থেকে আমি সারা বিশ্ব ঘুরে বেড়াই মানুষকে এই সব প্রাণীদের উপদ্রব থেকে কিন্তু সেটা করার জন্য আপনি কি আমায় এক হাজার মুদ্রা দেবেন হ্যাঁ নিশ্চয় তুমি যা চাইবে তাই দেব কে মন্ত্রীর দল তোমাদের কি মত মন্ত্রীরা সবাই মেয়রের কথায় সহমতি দেয় কি মুখের খাবারটাও ছেড়ে বাইরে বেরিয়ে আসে ধূসর রঙের ইঁদুর কালো রঙের বাদামী রঙের সব কটা ইঁদুর রাস্তায় বেরিয়ে আসে দৌড়তে দৌড়তে সবাই পাইপারের পিছু নেয় করে ওরা এগিয়ে চলতে থাকে। যতক্ষণ না নদীর সামনে পৌঁছয় হ্যামলিনের লোকেরা অবাক দৃষ্টিতে ঘটনাটা দেখতে থাকে পাইপার নদীর ওপর রাখা একটা পাথরে লাফিয়ে গিয়ে দাঁড়ায় পাইপ বাজাতে বাজাতে আর ইঁদুর অন্ধের অন্ধেয়ের নদীতে করে জলে ডুবে যায় একের পর এক ওরা কোন কিছু না জেনেই নদীতে ঝাঁপ দিতে থাকে কিছুক্ষণ পর নদীর একটা যায় না হ্যামলিন হ্যামলিনের উপদ্রব থেকে মুক্ত হয়ে যায় পাইপ পাইপার নিজের উপহারের জন্য মেয়রের কাছে যায় আমি আমার কাজ করে দিয়েছি এবার আপনি যা কথা দিয়েছেন তা করুন আমায় পারিশ্রমিকটা দিন তুমি খুব ভালো কাজ করেছো তবে ব্যাপারটা হলো কয়েক ঘন্টার কাজের জন্য অনেকটাই বেশি এটা আপনি ঠিক করলেন না এবার আমি আপনাকে দেখাবো আমি কি করতে পারি তোমার মতো একটা বুদ্ধার আমার রাজ্যের একটা ইট দিন নাড়াতে পারবে না এটা নিতে হলে নাও না হলে শহর ছেড়ে চলে যাও হল ছেড়ে চলে যায়। সে রাস্তায় বেরিয়ে আসে এবং আবার পাইপটা বের করে এবং ওটা মুখে দিয়ে আবার বাজাতে শুরু করে কিন্তু এইবার সুরটা অন্য রকম ছিল একের পর এক সবকটা বাচ্চা পাইপারের দিকে ঘুরে তাকায় এবং ওর দিকে হাঁটতে শুরু করে পাইপারের সুর ওদের অসাড় করে দেয় পাইট পাইপার নদীর বীজ পেরিয়ে সোজা পাহাড়ের দিকে হেঁটে যায় পাহাড়ের সামনে যেতেই একটা রহস্যজনক দরজা খুলে যায় পাইপার ওই দরজা দিয়ে ভেতরে ঢুকে যায় এবং বাচ্চারা থামা মাত্রই সবাই পাহাড়ের দিকে ছুটে যায় ওরা পাহাড়ের সামনে গিয়ে মাত্র একটা বাচ্চাকেই দেখতে পায় তাই ওরা ওকে বাকি বাচ্চাদের কথা জিজ্ঞাসা করে ওই পাহাড়ের ভেতরে ঢুকেছে আর আমার ঢুকার আগে পাহাড়ের দরজা বন্ধ হয়ে যায় নিজের পায়ে সব জায়গায় দৌড়ে বেড়াতে পারবো কিন্তু সুর টা বন্ধ হয়ে যায় আর আমি দেখি আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি সবার এই কথা শুনে খুব খারাপ লাগে এবং প্রত্যেকে কাঁদতে শুরু করে কিন্তু কেদে কোনো ফল হয় না বাবা ওরা মেয়রকে ডাকে এবং এই জন্য দোষারোপ করে আমি আমার নিজের সন্তানকে হারিয়েছি আমার এই কাজের জন্য আমি সত্যি খুবই দুঃখিত আমি এক হাজারটা মুদ্রা সঙ্গে নিয়ে এসেছি আমাদের সন্তানকে ফেরত দিয়ে দাও তুমি যে কারি আছো ফিরে এসো পাইট পাইপ ওরা সবাই আনন্দ এবং নিরাপদে আছে আপনি আপনার কথা রাখলেই ওরা ফেরো চলে আসবে মেয়র ওকে হাজারটা মুদ্রা দেয় আর সঙ্গে সঙ্গে পাহাড়ের দরজা খুলে যায় আর তার থেকে বাচ্চারা বাইরে বেরিয়ে এসে বাবা মাকে জড়িয়ে ধরে আমি শহরের হয়ে তোমায় ধন্যবাদ উপদ্রব থেকে এবং আমাদের না তোমরা নিজেদের ছেলে হারাবে এবং ইঁদুররাও ফেরত চলে আসবে তোমাদের শহরটা খুবই অপরিষ্কার যা ইঁদুর এবং পোকামাকড়দের আকৃষ্ট করে ওরা তোমাদের শহরে রোগ ছড়াবে আর তোমাদের ছেলেমেয়েরা এবং বাকি যা যা করণীয় তাই করবো আমাদের শহরকে ইঁদুর এবং রোগ মুক্ত করার জন্য আচ্ছা তাহলে এবার আমি সবাইকে বিদায় জানাবো পাইট বাইপাস শহর ছেড়ে চলে যায় এবং হ্যামলিন আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে যেমনটা ছিল পঞ্চাশ বছর আগে